আবু কাতাদ হ্রদয় আল্লাহ হতে বর্ণিত যে নাবি সাল্লা সাল্লাম জুহরের প্রথম দু রাকাতে সুরাহ আল ফাতিহা ও দুটি সুরাহ পড়তেন এবং শেষ রাকাতে সুরাহ আল ফাতিহা পাঠ করতেন এবং তিনি কোনো কোনো আয়াত আমাদের শোনাতেন আর তিনি প্রথম রাকাত যত দীর্ঘ করতেন দ্বিতীয় রাকাত তত দীর্ঘ করতেন না আসরে এবং ফজরেও এরকম করতেন